রমাদানবস এর বিশেষ লেকচার সিরিজ বাদ। দিনের প্রতিটি ক্ষেত্রে ইজ্জা বা মর্যাদা অর্জনের জায়গা আছে এমনকি ইসলামী খিলাফতের নেতাদের মধ্যেও আমরা এই মর্যাদা বোধ দেখতে পাই ঘটনাটি হিজরি ২২৩ সালের খলিফা আমুরিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন উদ্দেশ্য ছিল পারস্যের নেতা বাবিক আল খার্মিকে প্রতিরোধ করা সেই সময় ছিল আব্বাসি খিলাফা আব্বাসি খিলাফা যখন খোরামিদের বিদ্রোহ দমনে ব্যস্ত সেই সুযোগে রোমানরা মুসলিমদের উপর আক্রমণ চালায় তারা এক টুকরো মুসলিম ভূমি দখল করে নেয় এবং সন্তানদেরকে হত্যা করে পুরুষদের বন্দী করে তাদের কান কাটে চোখে লোহার রদ ঢুকিয়ে নাক কেটে অমানসিক নির্যাতন চালায় এমন সময় একজন মুসলিম নারী চিৎকার করে বলে ওঠে। ওয়া মোতাসিমা সেই চিৎকার শুনে মতিম তৎক্ষণাৎ উঠে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন এবার মিলিয়ে দেখুন বর্তমান পরিস্থিতি কি অদ্ভুতদের নিয়ে সিরিয়া এক মহা দুর্যোগের সম্মুখীন ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি আমরা দেখছি সিরিয়ায় দীর্ঘদিন ধরেই এই ভয়াবহ অবস্থা বিরাজমান কিন্তু হঠাৎ করে যখন প্রেসিডেন্ট ওবামা যুদ্ধের ঘোষণা দিল এবং সিরিয়দের সাহায্য করার তথাকথিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিল তখন দেখা গেল করে এবং অন্যান্য থেকে অনেক এবং আলিমরা হাজির সবাই তখন সিরিয়ার যুদ্ধ নিয়ে বড় বড় কথা আর ভারী ভারী ডায়লগুলো কিন্তু এই যুদ্ধে জড়ানোর আগে তোমরা কোথায় ছিলে। তোমরা কোথায় ছিলে যখন সিরিয়ার মুসলিমদের ভেরার মতো জবাই করা হচ্ছিল আর এতদিন পরে এসে এরা হয়ে গেল সবার চোখে হিরো মুসলিম ওম্মার অবস্থা কতটা নিচে নেমেছে ভাবা যায় তাদের সোভানা আর গৌরব ওবামা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে তারা বড় বড় কথা বলা শুরু করলো এরা বীর হয় কি করে একজন সিরিয়ানকে প্রশ্ন করা হয়েছিল ওবামা এবং এই শাহেকদের কর্মকান্ড সম্পর্কে তোমার মতামত কি সে বলেছিল এদের জন্য আমরা কখনো বসেছিলাম না এদের কাজকর্মের কোনো প্রভাবও আমরা দেখছি না তারা অনেক বছর দেরি করে ফেলেছে যাই হোক আমরা ফিরে যাই খলিফা মোতাসিমের ঘটনায় সেই মুসলিম নারী যখন মোতাসিমা বলে ডাক দিয়েছিলেন তখন সেই ডাকে সাড়া দিতে মোতাসিম অনেক বছর লাগিয়ে দেননি ইতিহাস বলছে তিনি সাথে সাথে সেই ডাকে সাড়া দিয়েছিলেন বিছানা থেকে এক লাফে উঠে বলেন সবাই প্রস্তুত হও নির্যাতন করা হচ্ছিল তখন কোন এক রোমান রাজা উচ্চ স্বরে হাসতে থাকল তাকে উপহাস করে বলল আরে তুমি মনে কর কি তোমার খলিফা মুতাসিম ডালমাতিয়ান ঘোড়ায় চড়ে এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে ডালমাতিয়ান হলো এক বিশেষ প্রজাতির ঘোড়া এই কথা শুনে খলিফা মোহতাসিম তার সৈন্যবাহিনীকে আদেশ দিলেন যত পারো ডাল এর পর দিনই তারা হাজারেরও বেশি নিয়ে হাজির হল ঘোড়াগুলোকে তিনি সৈন্য দলের সামনে রাখলেন আমরিয়ার কাছাকাছি এসে তিনি নির্দেশ দেন তোমরা কেউ ওই মহিলার দিকে এগোবে না আমি নিজে তাকে উদ্ধার করব। সেই মুসলিম নারীকে উদ্ধার করা হয়েছিল মোতাসিম তাকে বলেন তুমি সাক্ষ্য দেবে তুমি তোমার দাদা আল্লাহ রসুলের কাছে আমার ব্যাপারে সাক্ষ্য দেবে যে আমি নিয়ে এসেছি তোমাকে উদ্ধার করতে। এটাই এটাই মহিলাকে চর মেনেছিল তাকে মোতাসিম হত্যা করে এবং আমরিয়া জ্বালিয়ে দেয় হক কথা বলার কারণে একজন মুসলিমের জীবন বিপন্ন হতে পারে তাকে কারাগারে ছুড়ে ফেলা হতে পারে কিন্তু এর মাঝেও এইজ্জা বা মর্যাদা আছে ইসলামের জন্য এতটুকু কষ্ট তো করাই যায় হাদিসটি আছে আল মোস্তাদ আল হাকিমে আমাদের জন্য ইসদার শিক্ষা আছে দৃষ্টান্তে তার মা তাকে বলেছিলেন তুমি কি তোমার বাপ দাদা পূর্বপুরেশের পদ ছেড়ে ভিন্ন পদ গ্রহণ করবে যদি তুমি তাই করো এবং তোমার মত না বদলাও তাহলে জেনে রাখো আমি মরে যাব কিন্তু খাবও না পানিও পান করব না ছায়ার মধ্যেও বসবো না আমি মারা গেলে তুমি অনেক কষ্ট পেয়ে মরবে কেননা আমার এই মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে সায়েদি বিন আবি ওয়াক্কাস ছিলেন খুবই মাতৃভক্ত আর দায়িত্ববান সন্তান প্রথমে তিনি মাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সফল না হওয়ায় ভিন্ন পথ অবলম্বন করলেন যা ছিল সম্মান আর মর্যাদার পথ মাকে বললেন মা বসুর আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি ভালো করেই জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবাই প্রশংসা করে আর আপনি এটাও জানেন আমি আপনার প্রতি কতটা দায়িত্ববান কিন্তু একটা কথা জেনে রাখেন আপনার যদি একশোটা রুহ থাকে এবং সেগুলো একটার পর একটা বের হতে থাকে আর এদের বাঁচানোর একমাত্র উপায় যদি হয়ে থাকে আমার দিন ত্যাগ তবুও আমি আমার দিন ত্যাগ করব না কাজেই ঘরের ভেতরে আসুন এবং মুখে কিছু খাবার পানি দিন বর্তমান কালের মুসলিম পুরুষদের জন্য মর্যাদার দৃষ্টান্ত রেখে গেছেন একজন নারী ইসলাম গ্রহণের আগে আবু সুফিয়ান একদিন মদিনায় যানের সাথে কিছু ব্যাপারে আপোস রফা করতে মদিনায় গিয়ে তিনি ঢুকলেন তার মেয়ে উম্মে হাবিবার ঘরে উম্মে হাবিবা ছিলেন আল্লাহ রসল্লের স্ত্রী ঘরে ঢুকে আবু সুফিয়ান যা দেখলেন তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না দেখলেন তার মেয়ে তাকে দেখেই নবিজির চাদরটি দ্রুত গুটিয়ে নিচ্ছেন যেন সেই চাদরে তিনি বসতে না পারেন মেয়েকে প্রশ্ন করলেন আমি কি এই চাদরের যোগ্য নই নাকি এই চাদর আমার জন্য উপযুক্ত নয় তাকে অবাক করে দিয়ে তার মেয়ে জবাব দিলেন আপনি এই চাদরে বসার যোগ্য নন আপনি একজন নাপাক মুশ্রিক হতভম্ব আবু সুফিয়ান মেয়েকে বললেন তুমি কি পাগল হয়ে গেছ না উম্মে হাবিমা মোটেও পাগল হননি তিনি জেনে বুঝে এই কাজ করেছেন একজন মুসলিম হয়ে মুশরিককে সম্মান দেখাননি যদিও আবু সুফিয়ান ছিলেন তার পিতা এটাই হল ইসলামীজা আজকে দেখবেন পশ্চিমের দালাল আলিমরা মুসলিমদের মন থেকে মর্যাদা ও ইজার বোধটুকু নষ্ট করে ফেলতে চায় ফলে একদল মুসলিমের জন্ম হয়েছে যারা সর্বদা কাফিররা কি ভাবছে তা নিয়ে তটস্থ থাকে না ব্যাপারটা এমন হবে না এমন হওয়া উচিত না আপনি যখন সালাত আদায় করবেন তখন মর্যাদার সাথেই করবেন সংকোচ করা বা তটস্থ হবার কিছু নেই দিন ইসলাম নিয়ে হীনবল হবেন না মিনমিন করবেন না হিজাব করবেন নিকাপ করবেন দাঁড়িয়ে রাখবেন দৃঢ়তার সাথে আপনার মাঝে এসব নিয়ে দুর্বলতা থাকা চলবে না আপনি ইসলাম শেখাবেন আত্মমর্যাকে বিসর্জন না দিয়েই বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আমাদের দিন আমাদের মুসলিম পরিচয়ের মাঝে গর্ববোধ করার জায়গা আছে এবং আমরা সেটা প্রদর্শন করব আমরা যদি নিজের দিন নিয়ে গর্ব না করি তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে এমন কাউকে দিয়ে প্রতিস্থাপন করবে যে নিজের দিন নিয়ে গর্ববোধ করতে জানে কেউ হয়তো বলতে পারে মুসলিম উম্মার অবস্থা আগের মতো নেই তারা দুর্বল হ্যাঁ সেটা সত্য কিন্তু তবুও আমরা নিজেদের দিন নিয়ে গর্ববোধ করব। আমাদের বাহ্যিক অবস্থা যতই দুর্বল হোক এই দিন নিয়ে আমরা কখনোই লজ্জাবত করব না আমরা বন্দি হতে পারি অত্যাচারিত হতে পারি কিন্তু দিন নিয়ে আমাদের মধ্যে থাকবে ইচ্ছা বিলাল রাজিয়াল্লা আনহুকে যখন অত্যাচার করা হয়েছিল তখন কি তিনি দৃঢ়তা দেখাননি আত্মমর্যাদা দেখাননি খোবাইব ইবনে আদি রাজিয়াল্লা আনহুকে যখন শত্রুরা বন্দী করল তাকে ক্রুশবিদ্ধ করতে চাইল তিনি বলেছিলেন আমাকে দুই রাকার সালাত আদায় করতে দাও তিনি উঠে দু রাত সালাদ আদায় করেছিলেন সেই রাকাত সালাতেও ইস্তার ছাপ ছিল তিনি বলেছিলেন শোনো যদি না তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ দিতে আমি এই দুই রাকাত সালাহ আরো দীর্ঘ করতাম তারা তাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা তোমার কি ইচ্ছে হয় না যে আজকে তোমার জায়গায় মুহাম্মাদ থাকত আর তোমরা তোমাদের পরিবারের সাথে নিরাপদে থাকতে তিনি বলেছিলেন না আল্লাহর কসম আমরা মরতে রাজি আছি কিন্তু আল্লাহর রাসুলের গায়ে মদিনার একটি কাটা বিত্তে দিতেও রাজি নই আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকব আর আল্লাহর রাসুলের গায়ে একটা টোকা লাগবে তা হতে দেব না এটাই ইচ্ছা এরপর যখন তারা বৃষ্টির মতো করে তার দিকে বর্ষা এবং ধনুক ছুড়তে শুরু করলো তিনি বলে উঠলেন হে আল্লাহ এই কষ্টের জন্য আমি কেবল তোমার কাছেই অভিযোগ করি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যা তারা আমার প্রতি করেছে হে আল্লাহ হে আসের মালিক তারা আমার সাথে যা করার পরিকল্পনা করে তাতে আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও আমি সবার ব্যাপারে হতাশ হলেও তোমার ব্যাপারে কখনোই হতাশ হই না সব কিছু তো আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি চাইলে আমার টুকরা টুকরা করা শরীরকেও বরকতময় করে দিতে পারেন হে আল্লাহ তারা আমাকে বলেছিল হয় মৃত্যু নয় তোমার কুফরিকে বেছে নাও আমি বরং মৃত্যুকে বেছে নিলাম হে আল্লাহ আমার এই চোখের অস্টু তাদের ভয় নয় এই অস্ত্র বরং তোমার জন্য আমি যদি মুসলিম হিসেবে মারা যাই তাহলে আর কিছুতে আমার কিছু আসা যায় না হে আল্লাহ আমি মৃত্যুকে ভয় করি না আমি ভয় করি জাহান্নকে শত্রুদের সামনে আমি কখনো নত যানো হব না হব কেবল আল্লাহর কাছে যার কাছে আমি ফিরে যাব এই কথাগুলো হলো ইজ্জার বাস্তব প্রতিবিম্ব ইসা হল দুর্বল অবস্থাতেও আপোষ না করা ছাড় না দেয়া যখন পুরো আরব উপদ্বীপ আবু বকর রাজি আনহুর বিরুদ্ধে চলে গেল সেই কঠিন দুর্বল মুহূর্তেও তিনি অবিচল ছিলেন তিনি ছিলেন একা তিনি বলেছিলেন যদি তোমরা কেউ আমাকে সাহায্য না করো তবে আমি একাই তাদের মোকাবেলা করতে যাব ইবেন মাসম রাদি আল্লাহ আনহু কি করেছিলেন যখন তার সময়টা আমাদের মতো ছিল যখন মুসলিমরা ছিল ভীত সন্ত্রস্ত আল্লাহ রাসুলের জীবনের দুর্বলতম সময়ে যখন সবাই প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছে ইবন মাসুদ বলেছিলেন আমি তাদেরকে চিৎকার করে কোরআনের আয়াত শোনাব এই কথা শুনে মুসলিমরা বলল এটা করা ঠিক হবে না শত্রুরা আপনার উপর চড়াও হবে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ আমাকে রক্ষা করবেন কি তাকে এই দুঃসাহসী কাজ করতে প্রেরণা জুগিয়েছিল এটা তো ওয়াজিব কোনো কাজ ছিল না এটা ছিল ইজ্জা, তার ইজ্জার কারণে তিনি বের হয়ে গেলেন চিৎকার করে তেরাওয়াত করলেন সুরা আর রহমানের আয়াত করুণময়াল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন আর রহমান আয়াত এক এবং দুই সবাই বলি করতে থাকলো ইবেন উম্মে মা হয়েছে তিনি কাবার পাশে দাঁড়িয়ে জোরে জোরে তিলাওয়াত করছেন মুশ্রিকরা তাকে মারতে ছুটে গেল তিনি আরো জোরে তিলাওয়াত করতে থাকলেন লোকজন আরো মারলো। তিনি রক্তাক্ত অবস্থায় বেহুশ করলেন অবশেষে সাহাবিরা তাকে ডেকে তুললেন তিনি উঠে বললেন আমাকে আবার সেখানে নিয়ে চলো কিন্তু সাহাবিরা তাকে জোর করে আটকে রাখলেন ইবন মাসুবুদ রাজি আনহু কেনই এই করলেন এটি কি কোনো কোরআনের আদেশ ছিল স্তুনাহ বা ওয়াজিব ছিল না তিনি কাজটি করেছিলেন ইজ্জা প্রদর্শন করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহুর বাহিনী যখন রোমান সম্রাট হিরাকলের বাহিনীর সাথে যুদ্ধ করতে গেল রোমানরা মুসলিম বাহিনীর ভাবভঙ্গি এবং অগ্রগতি দেখে অভিভূত হয়ে যায় হীরাকল তাদের ব্লোকদের জিজ্ঞাসা করল কি হচ্ছে এখানে তারা কি আমাদের থেকে সংখ্যায় বেশি তারা জবাব দিল না হীরাকল জানতে চাইল তাহলে কি অস্ত্রশস্ত্র আর শক্তিমত্তায় তারা আমাদের চাইতে এগিয়ে আছে তারা বলল না হীরাকল বুঝতে পারছিল না মুসলিমরা কিভাবে রোমানদের সাথে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে তখন এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বললো এই মুসলিমরা মত পান করে না কিন্তু আমরা করি এরা ব্যভিচারে লিপ্ত হয় না আমরা হই এরা হলো তারা যারা সারা রাত জেগে ইবাদত করে আমরা সেটা করি না ওরা দিনের বেলায় রোজা রাখে আমরা রাখি না সব শুনে হীরাকল বলল নিশ্চয়ই বিজয় তো এভাবেই আসে ইজ্জা মানুষকে ভয় দেখানো নয় ইজা হচ্ছে মর্যাদা আর প্রতিপত্তি যা মানুষের মনে সমেহ জোগায় এই ইজা আমাদের মাঝে ফিরিয়ে আনতে হবে ইংরেজি আঠারোশো ছিয়াত্তর সালের ঘটনা তুরস্কের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন তখন চৌত্রিশ বছরের টক পুরুষ কাফিরা তাকে প্রস্তাব দিল ফিলিস্তিনের একটি ছোট অংশানকে পছন্দ মতো সোনা ও বিপুল সম্পদ দেয়া হবে সে সময় উসমানিয়া খিলাফত ছিল বেশ চাপের মুখে বলকান অঞ্চল হাত ছাড়া হয়ে যাচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ চলছে সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাকে এমন একটি লোভনীয় অফার দেয়া হয়েছিল কিন্তু প্রস্তাবদাতা ডক্টর হারজেলকে বলেছিলেন বৃথা চেষ্টা করো লাভ হবে না ফিলিস্তিনের এক বিঘত জমিনও আমি তোমাদেরকে দেব না এই জমিনের মালিক আমি নই এর মালিক হচ্ছে মুসলিম উম্মাহ উম্মাহ নিজের রক্ত দিয়ে এই ভূমি আবাদ করেছে তোমার সম্পদ তোমার কাছেই রাখো যদি এই খিলাফত না থাকে তখন তুমি বিনামূল্যেই হয়তো ফিলিস্তিন পেয়ে যাবে কিন্তু জেনে রাখো আমি যতদিন বেঁচে আছি আমার শরীরে তলো দিয়ে টুকরো টুকরো করে ফেললো মুসলিমদের এক টুকরো ভূমি আমি কাউকে দেব না এটাই হলো একজন মুসলিমের আত্মমর্যাদা মাথা উঁচু করে চলা হার না মানার মানসিকতা এটাকে আমরা বলছি এইজ্জা আল্লাহ বলেন মুনাফিকরা তা জানে না সুরা মুনাফিকুন আয়াত আট দিন ইসলামকে নিয়ে গর্ববোধ করুন তবে হারাম কাজ করবেন না আপনার উপর দিন ইসলামের যে আদেশ তা পালন করুন এবং সেটা নিয়ে গর্ববোধ করুন সুন্নাহ পালন করুন এবং সেটা নিয়ে গর্ব করুন কেউ ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে হীনম্নায় ভোগার কিছু নেই গর্বের সাথে জবাব দিন যেখানেই অবস্থায় আছেন উঠে দাঁড়ান কে কি ভাবছে কে মনে করছে সেসবের তোয়াক্কা না করে একজন মর্যাদাবান মানুষের মতো উঠে দাঁড়ান এবং সলাাত কায়েম করুন ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানুন যাতে কেউ যদি ইসলামের ইতিহাস নিয়ে কটাক্ষ করার চেষ্টা করে তাকে উচিত জবাব দিতে পারেন ইসলামী শরিয়া আইন যা আল্লাহাল আমাদের দিয়েছেন সেটা নিয়ে গর্ব করা উচিত যারা এই আইন নিয়ে প্রশ্ন তোলে উল্টো তাদেরকেই বরং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত তাদের আইন কতটা ব্যর্থ হয়েছে মানবতাকে সমাধান দিতে দেখিয়ে দাও লা লাহা ইনল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এর আইন হচ্ছে সৃষ্টিকর্তার আইন মানবজাতির জাতির জন্য একমাত্র সমাধান এবং অবশ্যই সেটা নিয়ে গর্ব করুন অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ www.facebook.com ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ওয়ান